আবু হুরাইরা হত্যা করেছিল। তারপর এ খবর নবী সাল্লাহ সাল্লামের নিকট পৌঁছাল তিনি তার উটের উপর আরোহণ করে ভাষণ দিলেন তিনি বলেন আল্লাহ তালা মক্কা হতে হত্যা কিংবা হাতিকে রোধ করেছেন ইমাম বুখারি রহমতুল্লা আলাহি বলেন আল্লাহ রসুল সাল্লা উল্লাহাম হত্যা বলেছেন না হাতি বলেছেন এ ব্যাপারে বর্ণনাকারী আবু নয়ম সন্দেহ পোষণ করেন অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন অবশ্য মক্কাবাসীদের উপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয় করা হয়েছে জেনে রাখো আমার পূর্বে কারো জন্য মক্কাকে হালাল করা হয়নি এবং আমার পরেও হালাল হবে না জেনে রাখো তাও আমার জন্য দিনের কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছিল আরো জেনে রাখো আমার এই কথা বলার মুহূর্তে আবার তা অবৈধ হয়ে গিয়েছে সেখানকার কোনো কাটা কিংবা গাছ কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো কুড়িয়া যাবে না। তবে ঘোষণা জন্য তা নিতে পারবে। আর কেউ নিহত হলে তার আপনজনদের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটি গ্রহণের একটিয়ার রয়েছে হয় তার রক্তঋণ নিবে না হয় কিসাসের ফয়সলা গ্রহণ করবে অতপর ইয়ামানবাসী জনৈতিক ব্যক্তি এসে বলল, গাছপালাকাটার নিষেধাজ্ঞা হতে ইখজির যা এক প্রকার লম্বা ঘাস বাদ দিন কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরে কাজে লাগাই নবী সাল্লাহ সাল্লাম বললেন ইচখির ব্যতীত ইচখির ব্যতীত